বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি আপনারা সুবিদিত আছেন যে আমরা সমষ্টিকভাবে বিজ্ঞ আলমদের সমন্বয়ে একটি বিষয়কে স্বপ্রমাণ আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তুলি কারণ যাতে আমরা সকলে সমানভাবে উপকৃত হতে পারি আলোচনার মূল প্রতিপাদ্য ছিল সলাতের যে ইহকালীন কল্যাণ কারণ আমরা নগদ বিশ্বাসী আমরা নগদ চাই কিন্তু পরকালে যে কল্যাণ সলাতে রয়েছে সেগুলি বর্ণনার এমন বিষয় যে কত পর্ব চলে যাবে তা শেষ করা যাবে না কিন্তু আমরা যে বিষয়টা আজকে এখানে আলোচনা করতে চাচ্ছি সলাথের ইহুকালীন কল্যাণ তার মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করব। যে সলাথের ভিতরে দৈহিক কী কল্যাণ রয়েছে সে বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়নি আমার ডানদিকে ভবিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্বমামে আছেন উপস্থাপনায় রয়েছি হারুল হোসেন শুধু দর্শক বৃন্দ আমরা যদি দেখি তাহলে দেখতে পাব ইসলামের আবাদত গুলির বৈশিষ্ট্য রয়েছে সলাৎ এমন একটা আবাদত যে আবাদতে দেহের প্রত্যেকটি অঙ্গকে সমানভাবে জড়িয়ে দিয়েছে আমরা যদি বলি যে হজ একজন হাজি তোফ করতেছেন কিন্তু হজের মধ্যে তিনি কথা বলতে পারবেন সলাতের মধ্যে তিনি কথা বলতে পারবেন না আমরা যদি দেখি যে একজন রোজাদার তিনি এদিক সেদিক চলাফেরাও করতে পারছেন কিন্তু তিনি রোজা আছেন এটা সলাতের মধ্যে তিনি এদিক সেদিক চলতে পারছেন না আমরা যদি দেখি তাহলে দেখতে পাব যে সলাদ যেমন কিছু কর্মের নাম অনুরূপভাবে সলাদ এটি অন্তরেরও কিছু কর্মের নাম দেহেরও কর্মের নাম আমাকে পড়তে হচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে আমার অঙ্গ সঞ্চালন করতে হচ্ছে এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দৈহিক যে একটা উপকার আসতেছে সেই উপকারটি আমরা একটু বাস্তবে তুলে ধরার চেষ্টা করব এ বিষয়ে প্রথমে আলোচনা নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি শাহে মুজাফর বিন মশিক আহমদ রসুল করিম আহমাবাদ ধন্যবাদ পরিচালককে সালাতে দৈহিক উপকার অনেক রয়েছে। বিশেষ করে রুকু এবং সেজদার ক্ষেত্রে শরীরের জন্য যে উপকার রয়েছে অন্য ব্যায়াম করে সে উপকারটা পাওয়া যাবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম বিশেষ করে সালাতে রুকু এবং সেজদাকে বলেছেন ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় সালাদ না সালাত যে ব্যক্তি রুকু এবং সবচেয়ে বড় চোর যে ব্যক্তি সালাত চুরি করে সাহেব বুঝতে না সালাতে কিভাবে চুরি হয় তখন বললেন যে রুকু এবং শেষ এবং পূর্ণ পূর্ণভাবে করে না রুকু এবং সেচদাকে সালাতে রুকুন করা হয়েছে আমি তাসাবুত ভুলে গেলাম দুটা সেচদার দিলে চলবে যদি রুকু ছুটে যায় অথবা একটা সেচদা ছুটে যায় তাহলে কিন্তু শুধু সহসেচ দিলে হবে না ওই রাখাতটা আবার পূর্ণ করতে হবে করার পরে সেহেতু দিতে হবে কারণ হলো যে সালাতের মধ্যে শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে শরীরকে যথাযথভাবে গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে রুকু এবং সেচদা আর একটা বিষয় লক্ষণীয় যে রুকু এবং সেজদার ক্ষেত্রে শরীরে যে সমস্ত জোরগুলো উঠা এবং বসা ক্ষেত্রে পারস্পরিক জোরগুলো যত নড়াচড়া হয় অন্য কোনো আহকামের ক্ষেত্রে এত নড়চড় হয় না যার কারণে রুকুই এবং সেজদায় গুরুত্ব দেওয়া হয়েছে আর বিষয় উল্লেখ করা যেতে পারে যে ব্যক্তি নিয়মিত মুসল্লি তবে সালাতটা তাকে আদায় করতে হবে সময় মতো এবং তার হক সহ আদায় করে এখানে দুঃখজনক ব্যাপার একটা বলি যদি কোনো মুসল্লি তার ওয়াক্ত পার করে করে। তাহলে তার মধ্যে আসবে তখন সে রুকুই এবং করতে পারবে না। এক দ্বিতীয় বিষয় হলো যখন কোনো ব্যক্তি সালাত আদায় করতে গিয়ে তাড়াহুড়া করবে পূরণ করল না আর বিষয় হলো যে সালাত যেভাবে আদায় করতে বলা হয়েছে যথে তার প্রমাণ হলো এটা মসজিদ নবাবীতে সালাদ আদায় করলেন এক সাহাবি রসুল সাল্লাহামকে সালাম দিলে তিনি বললেন্লি ফাইন ফ্লি তুমি ফিরে যাও সালাত পড় তুমি সালাদ পড়নি তিনবার এটা করলেন অথচ লোকটি তিনবারে যদি দুই আঘাত করে পড়ে ৬ রাকাত তিন রাখাত করে পড়লে নয় রাখাত চার রাখাত করে বারো রাখাত ছালাতাতাই করেছেন কিন্তু রসল সাল্লাহ সালাম বললেন তুমি সালাত পড়োই নি তাহলে মসজিদে নবমীতে রসুলসাল্লাহ আসালামের যুগে একজন সাহাবি আল্লাহ নবীর সামনে সালাতাতাই করছেন অথচ তার সালাত হচ্ছে না তার কারণটা কী ছিল তা দিলে আর কান তার সালাতের মধ্যে ছিল না আর একটা হাদিস বর্ণিত হয়েছে মানে দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছি যে রসুল্লা সালাইকালামের তরিকায় আদায় করলে সালাতের ফায় পাওয়া যাবে অন্য হাতে আসছে না আনুমানিক চল্লিশ বছর যাবৎ তখন তিনি বললেন লাউ মোত্তাল হা দেখি মোতালে আল্লাহ ফল মোহাম্মদ তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও চল্লিশ বছর না মারা গেলেও তুমি তুমি কতদিন থেকে এইভাবে সোলাৎ আদায় করছো সে বললো আমি চল্লিশ বছর থেকে করছি বলছেন যে এই সলাৎ আদায় করে তুমি ইমানদার হতে পারবে না যদি মরো এর উপরে তাহলে যদি সালাতের নেকি না পাওয়া যায় সালাতই যদি না হয় শারীরিক হবে এখানে একটা জরুরি বিষয় দুটো জিনিস আমার মনে হয় আমাদের দর্শকদের সচেতন হতে হবে আমরা যখন সালাত আদায় করবো রসুল্লাহ করবো কিন্তু কখনোই গুরুত্বপূর্ণ। সালাতের প্রতিটি কর্মই শরীর উপকার করে হেটে সালাতে যাচ্ছি আমরা যে যুগে লিফট গাড়ি ইত্যাদি ছাড়া না সে যুগে এক মাইল পথ আমাদের হাঁটা হয় না যে ব্যক্তি হেঁটে মসজিদে যান তিনি দিনে অন্তত সালাতের জন্য হলো দুই কিলো হাঁটেন তিনি এবং আল্লাহ রসুল তোমরা যে হেঁটে আসছো এই হাঁটার কারণে প্রতিটি পদক্ষেপে তোমাদের সব হচ্ছে এবং এই জন্য রসুল্লাহ মসজিদে অর্থাৎ তিনি বহুতলা ফ্ল্যাটে বাস করেন তিনি যদি সব বৃদ্ধির জন্য হেঁটে যান মসজিদে প্রতিটি অন্য সময় অফিসে পারেন কিন্তু মসজিদে যাওয়ার সময় যদি তিনি হেটে নামেন হেঁটে ওঠেন তাহলে তারা প্রতিটি পদক্ষেপের জন্য তিনি সোয়াব পাচ্ছেন গোনা মাফ হচ্ছে বিশেষ যেটা বলেছেন ব্যয় মুজাফর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যোগব্যায়াম সম্পর্কে জানেন আমি আবারও সচেতন করছি আমাদের দর্শকদেরকে এই ফায়দার জন্য সালাত দায়ী করবেন না আপনি মেসোয়া করবেন ব্রাস করবেন দুনিয়াবি ফায়দার জন্য না সমান্তরালে থাকবে এইভাবে এবং রসুল্লাহামের মতো যদি ঠিক দীর্ঘ সময় রুকু করি তা আমাদের কোমরের রক্ত চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয় কমে আসে এরপরে যখন আমরা তা দিল পুরো দাঁড়াবো এবং যত সময় থাকতেন প্রায় তত সময় বসে থাকতেন এইভাবে যদি আমরা রুকুতে যত সময় ছিলাম রসুল্লাহামের মতো দীর্ঘ সময় বলছেন আব্দুলের বিষয়ে দশ বার তসবি পড়তেন এই দীর্ঘ সময় যদি আমরা রুকু করি তাহলে আমাদের কোমরের যত রকমের রোগ এটা কমতে থাকবে আলোচনার ভিতরে আরেকটা জিনিস ফুটে উঠলো যেটা আমাদের সাধারণ মুসল্লিদের জানার সুবিধা হবে সেটা অনেকেই ধারণা করেন যে সর্বনিম্ন দীর্ঘ সময় ফরজ নামাজে জামাতের নামাজে অনেক সময় সাহেবরা বলছেন মনে হতো যেন উনি উঠবেন না তিনবার নয় কতবার পড়েছেন অনেকে মনে করতে পারবেন জামাতে নামাজে বোধহয় এটা নাই জামাতের নামাজও তিনি এরকম করতেন অর্থাৎ যদি আমরা ওইভাবে রুকু করি পিঠটাকে পুরো সোজা করে কোমরের সাথে মিলিয়ে এবং ঠিক অতটা সময় প্রায় দাঁড়িয়ে থাকি তাহলে আবার দ্রুত রক্ত চলাচল আমাদের কোমরের সকল অঙ্গে রক্ত চলাচলটা বেড়ে গেল কারণ কিছুক্ষণ বন্ধু ছিল দ্রুত রক্ত যেয়ে রক্তের ভিতরে জমাটবদ্ধতা এবং বিভিন্ন রোগ এটা সেরে যাবে সেচদাই যে যখন আমরা মাথাকে নত করি আমাদের রক্ত মাথায় যেতে একটু কষ্ট হয় ব্রেনটাকে উপরে রক্ত তুলতে হয় সেজদায়ী যাওয়ার পরে ব্রেন এই কষ্ট কমে যায় রক্ত ব্রেনে সহজে দীর্ঘ সময় যদি রসুলামের প্রতি দিয়ে লম্বা করে আমরা সেচদা করতে পেরে যেভাবে রসুল্লা সাল্লাম করতেন এবং ঠিক ওর পরে আবার ঠিক প্রায় ততখানির সময় আমরা বসে থাকি তাহলে আমাদের দেহের রক্ত চলাচল ব্রেনের রক্ত চলাচল এবং শরীরের সকল অংশে রক্ত চলাচলটা বেড়ে যাবে রোগ ব্যাধি কমে যাবে কিন্তু আমরা আবারও সতর্ক করি আমরা কোমরকে আসছি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল এই গন তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর রহিম তিনি পূর্ব ও পশ্চিমের মালিক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 পরিবেশ কিভাবে ঢুকেছে সর্ব ধরনের দুই পায়ের নিচে ইব্রাহিম फल सम्मी देखे बीर अनुष्ठान जलसाए शुक्रवार रे नीसायबीजे मुहम्मद सल्लामूसू अनु वर्णित रिसलम एक मुमिन व्यक्ति অন্য মুমিনের জন্য একটি গৃহের মতো যার একাংশ অন্য অংশকে শক্তিশালী করে রাখে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদাচরণ ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আলোচনা হচ্ছিল সলাতের দৈহিক উপকার কিন্তু এই ব্যাপারে আমাদের আলোচকবৃন্দ সকলেই সম্মিলিতভাবে সতর্ক করেছেন সলাাত একটি এবাদত কেন আমরা সাল্লা তাদাই করব এটা আল্লাহর নির্দেশ এটা আমাদের উপরে ফরজ কেন আমরা সাল্লা তাদাই করবো এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসলাম কলেছেন কেন আমরা সাল্লা তাদাই করবো করতে বলেছেন কেন আমরা সালাত করব আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আমরা সলাত আদায় করব আল্লাহর কৃতজ্ঞতার জন্য কিন্তু এইগুলি যদি আদায় করি তাহলে সাথে সাথে কিছু উপকারও আমাদের চলে আসে এটাই হচ্ছে আমাদের দৈহিক কিছু উপকার অনেকেই আবার বলতে শুরু করেছেন আপনাদের জন্য বলছি কেউ বলতে চাইছেন যে মানে সলাৎগুলি মূল এবাদত না এল এবারত না এইগুলি হচ্ছে আপনার ট্রেনিং কোর্স এইগুলি এবং আমরা যেটা আগেই বলেছি আরকান ইসলাম বানানো হয়েছে রসুল্লাহাম নিজে মোতাবাতের বিভিন্ন হাদিসে এগুলোর গুরুত্ব বলেছেন একটা হাদিসে আরকান বলেছেন আল্লাহ কোরআন করিমেও এই গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এখন যদি আমরা অতি বুঝি অর্থাৎ ইসলাম বিষয়ক বিভ্রান্তির উৎপত্তি কোথার থেকে যখন আমরা এবাদত হিসেবে তবে সালাতের মাধ্যমে আমরা এই ফলগুলো পেতে পারি আমাদের পিঠে আসবে এসে যাবে আর কি আমরা আম খাচ্ছি মজা লাগছে না ঠিক করি আল্লাহ তালাকে খুশি করতে রসুল্লাহামের সন্ন্যত পোতাব এবাদত করি কিন্তু ফলাফল গুলো তার পুষ্টি তার দৈহিক উপকার আসবে এটা বলার উদ্দেশ্য যে আমরা আল্লাহ তালার এই বিধানের সৌন্দর্য অনুভব করব। কিন্তু কখনোই এই অর্জনের জন্য এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে দৈহিক উপকারিতা কত খানি আমরা দেখি যে সালাতের জন্য মানুষের মাথা থেকে পর্যন্ত প্রতিটি অঙ্গ ব্যবহৃত হয় এবং প্রতিটি অঙ্গের সৎ ব্যবহার হয় উপকারে আসে এরকম ব্যবহার হয় খেলাফ হবে এই যে বিষয়গুলো আমি খাটাইতে হচ্ছে শিখতে পাশাপাশি এই যুগে মানুষের একটু মনসংযোগের ব্যাঘাত হয়ে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় থেকে মানুষ প্রশিক্ষণটা পেয়ে যায় যে মনোসংযোগের যাতে ব্যাঘাত না ঘটে আমরা এই রাস্তা চলাচলের জন্য কারণ আমি সালাতের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু কে স্মরণ করতে পারবো না এখানে একটা বিষয় আমার মনে পড়েছে আপনাদের কথা কেটে দিলাম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় কি বলছেন যখন হয়ে যায় তখন তোমরা আমরা কোনো কিছু কি শেষ হয়ে গেল হয়ে গেল কিন্তু না আমরা সালাত শব্দ শুনতে পাচ্ছি কিন্তু হৃদয় শান্ত আমি সালাতে যাচ্ছি আমার সালাতের সাপ পাচ্ছি আমি আমার দায়িত্ব পালন করছি হৃদয়ের স্থিরতা চালনের গাম্ভীর্য কোনো মুসল্লি যদি জামাতের সময় মতো আগে যাবেন কিন্তু একামত হয়ে গেল শান্তভাবে যাচ্ছেন এই যে মনটাকে শান্ত রাখার প্র্যাকটিস অস্থির না হওয়ার প্রতিদিন যে পাঁচবার যদি আমরা এটা করতে থাকি আমি বাস্তবতায় দেখেছি যে সালাতে যাওয়ার ক্ষেত্রে অস্থিরতা মুক্ত প্রশান্ত মন নিয়ে যাওয়ার যে প্র্যাকটিস এটাকেও অর্জন করলে বাস্তব জীবনে কোনো কাজে গাড়ি চালানোর সময়ে হাসপাতালে যাওয়ার কারণে দেখি ধারাবাহিকভাবে তাহলে দেখবো যে পুরো দেহের ব্যবহার হয় প্রত্যেকটি অঙ্গের ব্যবহার হয় আর যে ব্যবহারটা হয় সে ব্যবহারটা এমন ভাবে হয় যে এটা যে মানুষের জন্য উপকার এটা বোঝার জন্য কোন পন্ডিত হওয়ার নাই যেমন যেটি একটু আগে আপনি বললেন যে সালাতের জন্য যাওয়ার সময় রসল সাল্লাম বলেছেন হমসু আলাইকুম রায় যে তোমরা যখন হাঁটবে তখন তোমাদের প্রশান্ত মনে প্রশান্ত ভাবে তোমরা যাবে অস্থির হয়ে যাবে না সাধারণত আমাদের সমাজে কিন্তু উল্টাটা আমরা দেখি দুঃখজনক হলেও সত্য যখন সালাত শুরু হয়ে যায় এটা দুই কারণে হয় এক হলো সময় মতো মসজিদে যাওয়ার যে চর্চা এটা না থাকার কারণে আরটা হল যে কর্মব্যস্ত বেশি হয়ে গেছে আমরা সেই আমরা কি করি শুরু হয়ে গেলে খুব দৌড়া দৌড়ি করে যাওয়ার চেষ্টা করি হুড়া হুড়ি নিষেধ নিষে এটাও আমার জন্য উপকারে আসছে আর আমরা যে তাড়াহুড়া করে যাচ্ছি এটা সাধারণত সালাতের প্রতি খুব ভালোবাসা মহাব্বতের কারণে যাচ্ছে যে আমার মনে ব্যাপারটা তা নয় যাই এই জন্য যে এক রাখাত যদি পেয়ে যাই রুকুর ধরে ফেলে তাহলে একটা রাখাতের ঝামেলা চলে গেল তাহলে নির্দিষ্ট গন্ধী বিদ্যাকাতে হচ্ছে ইমা উঠছেন কি ভরছেন কি করছেন আমি দেখছি যে বান্দা যখন সিজার স্থানের দিকে নজর দিয়ে সলাত আদায় করে আল্লাহ না সেখানে সিজার স্থানের দিকে আর একমাত্র তশাউদের অবস্থায় আপনার যে হাঁটুর উপরে রেখে ডান হাতের সাদনাগুলি যে ইশারা করতে থাকবে ওখানে এসে নজর দেবে এছাড়া আর কিছু নাই কিন্তু আমাদের সমাজে কিছু ভুল কথা আছে আমরা গাড়ি চালাচ্ছি বা রাস্তা যেখানে যাচ্ছি আমার চোখ যে নির্দিষ্ট জায়গা থাকা দরকার এটা আমি সালাদ থেকে পাচ্ছি চোখের হচ্ছে মুখে আমি সিরা ফাতে বলছি পড়ছি এতে মুখের এক্সারসাইজ হচ্ছে আমি কানে ইমাম কখন আচ্ছা আপনার ওই কথাটার সাথে আমি একটু দর্শকদের সুবিধার্থে বলতে চাচ্ছি যে মনে মনে কোন জিনিস আবৃত করা আবৃত্তি করা আর পড়া দুটা কিন্তু এক নয় অবশ্যই যখন পড়বো তখন আমাকে ঠুঁট নড়তে হবে না লড়লে উচ্চারণ হয় না আর এটারই ভুল অনেকে করে থাকেন যে সলাতে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে তাকবীর হারাম বেঁধে বাড়ে তহরিমা যেটা বলি আমরা সেটা বেঁধে তিনি মনে মনে মনকোলা খেতে থাকেন এখানে হচ্ছে পায়ের ব্যবহার হাতের ব্যবহার তো হচ্ছেই আমি স্পেসিফিকলি একটা বিষয় বলতে চাই আমাদের সালাম ফেরানোর যে সন্ন্যাতাম সাল্লাম আমাদেরকে শিখাইছেন আমার একবার একবার না একাধিকবার ঘাড়ে বড় ধরনের সমস্যা দেখা দিছিল যে আমি ঘাড় ফিরিতে পারতাম না মোঁয়ার সবার মতো অবস্থা বড় একজন আপনার স্নায়ু বিশেষজ্ঞর কাছে গেলাম উনি আমাকে একটা ব্যায়াম দেখালেন মজার বিষয় হলো সে ব্যায়ামটা হুব হু সালাতের সালাম উনি আমাকে বললেন যে আপনি নিয়মিত ধীরে ধীরে এবং আরেকটা জিনিস মজার বললেন যে আপনি এভাবে করতে পারবেন না এভাবে তাকাতে পারবেন না খুব ধীরে ধীরে ধীরে ঘাড়কে আপনি আনতে আনতে পর্যন্ত আনবেন আবার ওই দিকে নেবেন সোহান আল্লাহ তখন আমি বুঝলাম যে কত যে উপকারিতা নামাজের সালাতের প্রতিটি অঙ্গে প্রতিটি হুকমিত আল্লাহ তালা রেখে বর্তমান সময়ে अर्थात बस हाथ पा हाँटू इत्यादिगुल मान अकर्मण्य है व्यथा है अभ्यंतरीण कारण तब जरा नियमित साला तो आदाय करें सालाते आंगुलगल আপনাদের আলোচনা খুব হচ্ছিল মনে হচ্ছে আর শুনি আরো শুনি সন্ধের আলোচনা অত্যন্ত সুমদুর সুমিষ্টি যতই শুনি ততই নামধুর লাগে কিন্তু সময় আমাদের দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে পর্ব থেকে আমরা বলবো যে আমরা যে সমস্ত কথাগুলি শুনলাম কোরআন ও সন্ন্যাহের আলোকে সলাাতের যে বাহ্যিক উপকারিতা দৈহিক উপকারিতার কথা আমরা শুনলাম এটা আমাদের পিছনে আসবে মূল টার্গেট থাকবে আল্লাহ রব্ব আলমিনের নির্দেশে আমরা সলাৎ আদায় করছি সলাৎ আমাদের এবাদত আমাদেরকে আদায় করতে হবে এবং এবাদতের মধ্যে এটি হল মাথা মাথা কেটে দিয়ে দেহের মূল্য থাকে না সলাদবিহীন কোনো ইমানের কোনো মূল্য থাকে না কাজেই আমরা সেই লক্ষ্যে আদায় করব এবং তার বাস্তব ফলাফলও আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব আখেরাত আমাদের জন্য অপেক্ষমানুভানব তাহলে আমাদেরকে সোলাতে যথাযথ যত্নবান হওয়ার তৌফিক দান করুন আমিনামালাইকুম সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানি আপনারা দেখছেন পিস বাংলা সলিউশন ও প্রবলেম হ্যাভ ওর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 আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলা হ